আমরা দাওয়াত দেই প্রথমে তা ওহীদের দাওয়াত ইমানের দাওয়াত দিই ইমানদার এবং কোরআন সুন্নার সহি এখন যারা এই চলে আসবেন তারা কোরআন সুন্নার দলিল মেনে দেখবেন কি আছে ওখান দেখে নিবেন কারণ হানাফিরা পরে একরকম দেখে নেবেন আমাদের খিতাবস্তালাত আমরা ইংশাল লেখা শুরু করে চলে দি হয়তো একটু লম্বা সময় লাগবে বিভিন্ন কাজ থাকে আর পত্রিকা এসে গেছে মাসা আল্লাহ এটা আমাদের মার্কাত থেকে এই সামনে নিয়মিত হবে আসা করছি আপনারা তাদের লেখার অভ্যাস হতে লেখা দিতে পারেন ভালো হলে থাপান হতে পারে কবি থাকলে কবিতা দিতে পারেন এরকম বিভিন্ন বিষয় আছে এরকম নিজের অভিজ্ঞতা যদি জানা থাকে বিভিন্ন পীঠদের সাথে কোনো কাহিনী জানা থাকে অপকর্মের তো এগুলো দিবে আমাদের মুখ উন্মোচন করা প্রয়োজন আছে তো বিষয়গুলো আমরা খেয়াল রাখবো জি আপনার কাছে দলিল সহি না আর ওদের কাছে আপনার কাছে না এই নিয়ে মারামারি করে আমাদের দরকার নেই ইসলামী হকুমাত কায়াম হোক তারপর সব মুক্তি একসাথে বসাইয়া বলবো ঠিক হবে এর আগ পর্যন্ত যদি না থাকে তাহলে ইসলামের রাষ্ট্রে রাস্তাঘাট ফুল ব্রিজ ও উন্নয়ন খাত থেকে কোন খাত থেকে হবে প্রশ্ন করেছে রাইসুল ইসলাম রায়ের হ্যাঁ একটা হচ্ছে দেখেন এগুলো ইসলাম আদায় করবে এখান থেকে বিভিন্ন খরচা খাতে করবে এরপরে মুসলিম দান সাদাকা একটা আছে এই সাদাকা দিয়ে এটা আদায় করবে জমির ফসল আছে ওষর আছে তারপরে খেরাজ আছে এরকম এরকম বহু বিষয় আছে ওইগুলো মূলত একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য এরকম মুসলিমরা গনিমাতের মাল পাবে যুদ্ধ করবে না এক পঞ্চমা হবে আপনারা ইসলামী রাষ্ট্র হলে দেশ করেন না ইসলামের মাল আছে কত গণিমতের মাল কোথায় পড়ে রয়েছে দেখেন না এটা আপনারা উদ্ধার করার চেষ্টা করেন ঐক্যবদ্ধ হন উদ্ধার করার চেষ্টা করেন এই ভণ্ডপীঠদের দরবারে যত টাকা একটা গেট ছিল সারা বাংলাদেশে শাহ চন্দ্রপুরি এই যে গেট ছাদের সারা বাংলাদেশে পুরো হালাল মাল তবে বাইতুল মালের পাঁচ বাগ এক বাইতুল মাল আমাদেরকে বাইতুল মাল বা যেখানে আপনারা দুনিয়ার যারা মুজাহিদরা তাদেরকে পাঁচ ভাগের এক ভাগ দেবেন তাদেরকে খুব বাকি চার ভাগ হ্যাঁ তো এরপরে মৃত্যু ব্যক্তি জন্য ইসারে মাদ্রাসা এবং এটা দান করা যাবে কিনা যেতে পারে হাদিসে বলা আছে যে কি করা যাবে সন্তান যদি দোয়া করে তো সেটা পিতা মাতার আমরা পৌঁছে তো সে অনুযায়ী সন্তান যদি সদকা করে দান খারাপ করে আশা করা যায় সেটাও বসবে এটা দরিল আমি আলোচনা করেছিলাম একসঙ্গে এই বিষয়গুলো ঝামেলা পূর্ণ এই তালাকের মাসলা নিয়ে আর সানাফিরা বিরাট ঝামেলা আছে হানাফিদের বক্তব্য এক মসজিখে তিন তালাক দিলে তিন তালাকই করে দেবে আর হালাল হবে না प्रयोजन से जिन्हें निबे जिज्ञेस करें मानी मत जरा सबाई जाना प्रतिष्ठा कर दवा दरकार नहीं तलाक दिए थकें व्यक्तिगत जिज्ञस करें আর তো উত্তর হয়ে গেছে আপনি আমার তারাকে মাথা শিখে লাভ আগে তাকে মুসলিম বানান তারপর কথা আচ্ছা গেল ভবিষ্যৎ সম্পর্কিত যে কোনো কথা বলতে ইনশা আল্লাহ বলা না হলে কিনা দেখেন তারপরে ইনশাআল্লাহ বলা দরকার কোরআন বলা আছে আল্লাহর রসুলামকে আল্লাহ তারা একটা বিষয়ে খুব কি করেছেন সাবধান করেছেন তোরা কাহাফে দেখবেন এই মত মক্কার কাফেররা মদিনার ইহুদি খ্রিস্টানদের কাছে গিয়া প্রশ্ন শিখিয়ে আসত ইহুদীরা ছিল বড় আলেম আল্লাহ নবীকে প্রশ্ন করলো তিনটা প্রশ্ন দেখে নেবেন আল্লাহ রা সালাম বলেন কালকে বলবো আল্লাহ নবী কালকে বলবেন কোথেকে অহির্ব ভিত্তি করে বলবেন ইনশাল্লাহ বলেন নাই তাহলে বুঝে গেল ইনশাল্লাহ যদি কেউ না বলে তাহলে সিরিক হবে না কারণ তাহলে নবী শিরিক করতে পারে না আল্লাহ নবী বলেছেন আগামীকাল বলব ইনশাল্লাহ বলেন নাই আল্লাহ কে ঠিক আছে বলো তুমি দেখি ওহি বন্ধ কালকে আসলো খবর নাই আল্লাহ নবীর চাতি আবুল আহাবের স্ত্রী এসে বলে মোহাম্মদ ওই যে তোমার কাছে শয়তানটা আসতো সেগুলো তোমার ছেড়ে গেছে না এই বুড়ি কি খুঁতা মানলো তোমার কাছে একটা শয়তান আসতো সেই এখন তোমাকে শয়ানটা গেছে না এই করতে এইরকম তা আল্লাহ ফেরেস্টা জিবির আল্লাহ আবেদন করলো আল্লাহ এই মুহূর্তে ওই বন্ধ হলে তোমার নবী তো অপমান হবে আল্লাহ তালা জানি দিলে অপমান হয় হোক তবু ঈশ্বর আল্লাহ তারা যাবে না এরকম প্রায় চোদ্দ দিন চলে গেল এর পরে এই সুরায় কাহাপুর হয়ে গেল আপনি কোনো বিষয়ে আগামী দিন করবেন সামনে করবেন ভবিষ্যতে করবেন এরকম কোন বিষয় আপনি ইনশাআল্লাহ ছাড়া বলবেন না ইনশাআল্লাহ বলবেন এরপরে অব্দার হলো হাওয়ালা যাতে করে ইনশাল্লাহ ছাড়া কথা না বলো কারণ তাতে ওই যে পীরে মরিদা বোঝা যাবে যে নবীও দেয় নবী সব জানেন দিতে পারেন দাতা এই দেখেনা এখন গান নামছে যশ্নে জুলুস নামবে শুকুরের পায়খানা খায় শুকুর মোটা দাজা হয় না তো যেগুলো মিলাত খায় মুর্দার খায় এগুলো মোটা দাজা হয় গায় শক্তি অনেক বেশি এগুলো যখন তারা না গায় পুরা দশ বছরে আসে হ্যাঁ দেখবেন কি মারে হাবা ইয়া মুস্তফা গান গাই তো সব গান নিয়ে গানের মধ্যে দাতা কি দাতা এটা উর্দুতে ব্যবহার হয় হিন্দিতে ব্যবহার হয় বাংলাতে ব্যবহার হয় দাতা মানেওয়ালা দেনেওয়ালা কি আল্লাহ না আল্লাহ রসুল আল্লাহ এবার রসুল কি দাতা তো যদি এই আয়াত না দিলেন তাহলে বলতো যে রসুল কি করে নিজের থেকে বলতে পারেন আল্লা তারা দেখাইলেন যারা নিজের থেকে বলতে পারে না এই জন্য এইখান থেকে উচিত পাইলাম আবার অপর দিকে তিনি প্রশ্ন করেছেন যে এটা শিরিক হবে কিনা সিরিক না তাও বোঝা গেল কারণ সিরিখ হলে আল্লাহ রসার কথা বলতেন না বুঝলে ক্লিয়ার হলো আকিরা থাকলে সেই ইমামের পিছনে এক না এবং যারা রফলিয়া দেন অস্বীকার করে তার পিছনে একটু করা যাবে কিনা বিষয়টা হচ্ছে এই বিষয় থাকলে তার পিছনে একটু করা যাবে না যদি সেটা আকিদারা সেরিক যুক্ত হয় সেরিকি বিষয় হয় আকিদা বলতে একটা ব্যাপক জিনিস কত যদি ত্রুটি থাকে এবং সেটা আকিদারা এমন আকিদা যারা সেরিক সাথে যুক্ত তাহলে তার পিছনে একতোতা করা যায় হবে না সে কিন্তু হাদিস কে অস্বীকার দান করে না কেন করে না হাদিস কে অস্বীকার করার কারণে না বরং সে হাদিস মানে সে বলে যে এটা ছিল পরে এটা মানসুক হয়ে গেছে এই রকম তাবিলের কারণে যদি কোনো ব্যক্তি রফলিয়া না করে তাহলে তাকে কাভের বলা যাবে না এটা কাফের কেউ বলে নাই সালাফরা কেউ বলেন নাই আরেকটা হচ্ছে রফলিয়ান না কি রাখো তোমার অস্বীকার করা তো অস্বীকার করলে সে তো আর থাকে না এরপর একটা করবেন কি এখন এটা খুব সতর্কতার ব্যাপার আপনি এই দেশে হানাফিদের কে বলে দিলেন সব কাফের না বলে না এরকম না एट जो प्रश्न उठे बाड्डा दी बाड्डा कि आगे रफलिया बढ़ले काफेर लीडर इकबाल नाम एक लोक एर मद्रास रख डिग्री आम जाना सामान्य किसते तो यंट पड़ा शार्ट परा किसु युवक मुड़ी बनाइया এরপরে সে একটা আলাদা জমা তৈরি করে ফেলেছে আপনি খুব তাড়াতাড়ি কেটে পড়বেন কারণ আমার লোকেরা পাইলে আপনাকে এমন পিডান পিটাইবে শেষ পর্যন্ত জীবন চলে গেলে পুলিশের জম এখানে এই খাওয়ারের আমরা কুত্তা পিঠান পিটাবেন ছাড়া আল্লাহ বলেছেন আমি যদি পাই তাহলে আমি এদেরকে একেবারে কুত্তি দেবো যে খাবার না করলে কাফের আমিন এই লোকগুলো যারা রফলিয়া করে না এরা করে না কেন এরা বলে যে এটা ইসলামের ছিল হাজিজ্ঞ সহি সবাজি সহি হাজি মানে তারা বাকি এগুলো শুরু দিকে ছিল পরে মানসুখ হয়ে গেছে मानती है कारण सावधान थका उचित अमरिक आजार विधान की अमरिक आजा बोलते कि কোন হাদিসে অমরিকা যা নাই বরং আল্লাহ আল্লাহ বলেছেন গুণা থাকে আর গুনাই তো নাই তারপর সেই কবে কি আর যদি অমৃত করতে হয় তাহলে বোঝা গেলো কি আছে ঠিক হয় নাই তো তাকে আমরা তবা করো আগে আর তো সহি হয় তারপরে অমরিকাদা তার মানে তার করান বিশ্বাস পুরো নাই আল্লাহ বললেন তবা করলে সব মাফাইয়া যায় আর উনি বললেন না তবা করলে মাফায় না অমরিক আজা করতে হবে অমৃত কাজা এর কোনো সহি দলিল নাই এগুলো হলো মানুষ তৈরি করা नामा ना लगभग शयानर मार्क संपर्क हादी से कि बला बारमूड़ा ट्रांगेल और ड्रागन তারপর কি টাঙ্গেল সম্পর্কে শয়তান ও মার্কাজ বলা যাবে কি এ সম্পর্কে আমার জানা নেই শয়তানের মার্কাজ আছে এটা বলা হয় না বলা হয়েছে পানির পরে সিংহাসন বসায় শয়তান এবং ওখান থেকে শয়তান কি করে আরো বলা হয়েছে শয়তানের মার্কাজ হয় কি বলা হয়েছে কাজ মার্কাজ শব্দ ব্যবহার আমাদের মার্কাজ হামলা করে না শয়তানের মার্কাজ নামে কোন হাতি থেকে কিচ্ছু নাই শয়তানের কি আছে সিংহাসন বলা হয়েছে আরো বলা হয়েছে সে পানির উপরে আড়স স্থাপন করে তারা জানেন মদিনে একটা জায়গা আছে ওখানে গিয়ে গাড়ি আপনি ছেড়ে দিবেন তো গাড়ি উঁচু দিকে যায় কিন্তু কোনো কিছু না আপনি পাওয়া থেকে বসে রাখবেন গাড়ি চলতেছে একশো কিলোমিটার পর্যন্ত গাড়ি বেগে চলে এখন ওখানে পাবলিক যায় দেখে আস্তে আস্তে পর্যটক ময়দান জিনে তো জিনে কেবল চালাই এখানে উল্টো দিকে নাই কেন আরেক না বিষয়টা হচ্ছে ওটা হয়তো কোনো ম্যাগনেটিক ব্যাপার আছে তো সেই কারণে ওখানে গাড়িও পানি ছেড়ে দেখছি আমরা রাস্তা ঢালে দিকে পানি ছেড়ে দিলাম গ্লাস থেকে পানি উল্টা দিকে করায় মদিনাতে মদিনা শহর থেকে প্রায় আমি নিজে গেছি যেটা কোনো শোনার কথা না নিজে গেছি এটাই বারো বেশি লোকজন দেখতে চাই নিয়ে যাই আর আমি বুঝাই দাই যে না এটা কোনো জিন টিন কোন ব্যাপার না ব্যাপারটা কি এ পাহাড়ের দেশ ম্যাগনেটিক ব্যাপার হয়তো এরকম কোনো বিষয় আছে এখন হতে পারে ওই বারমুডা ট্রাঙ্গে বলেন আরোদা বাদেন এইগুলো কোনো ম্যাগনেটিক ব্যাপার আছে কাজে এখানে কোন শয়তানের সিংহাসন ওখানে আছে তো শয়তানের সিংহাসন শান্ত কেউ যেতে পারে না ওখানে পেলেন গেলে তাও কিছু না ওটা শয়তান না ওটা একটা ভিন্ন ব্যাপার আছে আল্লাহ তারা দেখাচ্ছে যে তোমাদের ক্ষমতা সব জায়গায় চলে না এমন কিছু হতে পারে কাজে এরকম কালারিং করা কোন জিনিসকে যেটা যতটুকু আছে অতটুকু আমরা বলবো আমরা কোন বাড়াই একেবারে একই করবো না হ্যাঁ বাড়াবাড়ি করবো না ছাড়া ছাড়ি না বাড়াবাড়িও না যে দাড়ি রাখে না তাকে কি সালাম দেওয়া যাবে যে দাঁড়িয়ে রাখেনা না সে ফাশিক মুনাফিক দাঁড়ি রাখেনা কেন একটা হচ্ছে দাড়ি সে পছন্দ করে না দাড়ি ঘৃণা করে এরকম যদি হয় তাহলে দাড়ি সম্পর্কে স্পষ্ট আছে আল্লাহ রা সালাম বলেছেন নুমফুল্লাহে দাঁড়িয়ে ছেড়ে দাও এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারিমান থাকবে না তাকে তো সালাম দর প্রশ্ন আসে না আরেকটা হচ্ছে সে স্বীকার করে দাড়ি আল্লাহ নবরিস না রাখা উচিত শয়তানে ধোকা করে রাখেনা এরকম তাকে বলে তো সে লোকগুলোকে সালাম দিতে পারে আচ্ছা আমাদের এখানে কেয়ামতের আগে গানের ব্যাপক প্রচলন হবে তো ব্যাপক প্রচলন হবে সব ঘরে ঘরে গান থাকে মসজিদ গান ঢুকবে কেন ঢুকবে এই ঢুকে গেছে শয়তানের অস্ত্রের মাধ্যমে এই খেয়াল রাখবে টোনে আপনারা গান রাখবেন আপনি এমন এক জায়গায় যেখানে যেখানে আয় শেষ হয় নাই অর্থ পরিবর্তন হয় আর তাছাড়া কোরআনের কণ্ঠ চেপে ধরা হইতে এটা বেয়া দিবে সাথে তিন নম্বর বিষয় কোরআনকে মাধ্যম বানাচ্ছে কি বানাচ্ছে ওই একদল দেখবেন মাহাফি লোক হয় নাই তো লোক হাজির হওয়ার দেয় সাক্ষাৎ করে ওরা ওই গান গায়ে হুল করে ডাক দেয় তো বাচ্চারা এসে চলে আসে তো আমাদের দেশেও মাহফিলে যখন লোকজন না থাকে তখন কোরান্তের আওয়াজটাকে মাধ্যম বানায় এগুলো বেয় কোরআন তালাবাত করবো আমরা সব উদ্দেশ্যে লোকজন নাই খালি মাঠে মাধ্যম বানানো ঠিক না আপনারা কোন বক্তব্য কি করতে পারেন সালাম দিতে পারেন তিনি সালাম বসাই দিলেন এরকম কিছু করতে পারেন গান বাজনা থেকে থাকা গান বাজনা শোনা হারাম এবং এগুলো শয়তানের কাজ এগুলো মসজিদে ঢুকে পাবার জন্য সেই প্ল্যান না করি এটা আমরা খেয়াল থাকবো এই বইয়ের ভুলে ভরা দেখবেন হাসান চিস্তি আপনি এই বইটি এখানে আনলেন কি সহসে এইটা তো ভুলে ভরা নামই বলতেছে নামটাই তো ভুল কিস্তির বই এটা মুসলমানদের বই না এটা মুসলিমদের বই না কিসে বই তিস্তির বই এগুলোতে সুবিবাদাগত আজ দুই কাহিনী এরকম নেয়া বন্ধু রুহের বন্ধু না শয়তানের বন্ধু এই সব বই এই সব বইগুলো এইগুলো নিয়ে এইখানে আলোচনা করে সমানষ্ট করা ছাড়া কিছুই না তারপরে পরে দেখবো ইনশাল্লাহ যদি কিছু এমন কিছু থাকে যেটা বলার প্রয়োজন বলবো ইনশাল্লাহ আপনাদেরকে আলহামদুলিল্লাহ আমরা প্রশ্ন উত্তর বিশ্বাস করেছি দাবার দিচ্ছি না কোনো দলের আমির আমার হওয়ার ইচ্ছাও নাই এই ডাকছি না দল দুনিয়া যা আছে আমি হক দাদার মানব আমরা কিভাবে কাজ করতে পারি তার জন্য একটা পরামর্শ করা এবং সব সহিপথে যারা কাজ করছে তাদেরকে আমরা কিভাবে ঐক্যবদ্ধ করতে পারি এবং বিপদগ্রামী লোকেরা না হয় সেজন্য একটা হয়তো একটা সুরগ্রহণ করতে পারি কিছু না এবং কিভাবে আমরা ডাকতেছি আগামী এই মাসের পয়লা তারিখে ফেব্রুয়ারি এক তারিখ পরে শুক্রবার শুক্রবার জুমার থেকে ইনশাল্লাহ আলোচনা হবে আমরা অনেক আমাদের আলেম যারা তাদেরকে দাওয়া দিচ্ছি তো আমাদের যারা ওলা মারা আছেন আমাদের কাছাকাছি আলেন তাদেরকে দাওয়া দিচ্ছি তো জন্য জুমার পর থেকেই রিক্সা শুরু হবে মাঝখানে বোধ একটা জুমা আছে নাকি হ্যাঁ আপনারা সেভাবে দাওয়া দিচ্ছে থাকেন আর পত্রিকাটা বললাম পত্রিকা আপনারা করবেন দাঁড়ি সর্বনিম্ন কতটুকু রাখতে হবে দেখেন হাতিতে বলা আছে বেশিরভাগ বলা আছে দাঁড়ি ছেড়ে দাও সীমানা বয়ন করা হয় নাই তবে আব্দুল হামিন ওমর থেকে হাতি যাচ্ছে বোখারিতে আশা দিচ্ছা যে এক মুষ্টি করুন উনি কাটতেন কেন যে সেটাকে আমল করে করতে পারে এক মুষ্টি আগে নেই আগে কারো কোনো ধরেন নেই দাঁড়ি সর্বনিম্ন এক পুষ্টি রাখা ওয়াজিব কথাটা কি ঠিক আল্লাহর সালাম বলেছেন দাঁড়িয়ে রেখে দাও এখন আল্লাহ নবীর রাখছেন রেখেছেন এবং রাখতে বলেছেন এটা ওয়াজিব আর কি হবে এখন তো বলে ঠেকা ওয়াজিব এই ঠেকা ওয়াজিব ফরস এগুলো পরে তৈরি করছে এগুলো আরে প্রশ্ন এখন আসবে না একবার সব তাহলে আসতেই থাকবে প্রশ্ন যখন নেওয়া শেষ হবে তখন আর নেবেন না যারা সুদের ব্যবসা করে গ্রামীণ ব্যাংক বেলাট ব্যাংক গণিমতের মাল হবে কিনা হ্যাঁ হবে আরে ভাই এইখানে এই প্রশ্নগুলো আপনার করেন এখন এইখানে এটার উপর আমাদের লেখার আছে সুদ যে দেয় যে ন্যায় যে লেখে টেকসই করে এমনকি দারোয়ান পর্যন্ত সুদে জড়িত ক্ষেত্রে কাজে এটা বর্জন করা উচিত উচিত না বর্জন করতে হবে উচিত বলে তো সুযোগ থাকে আবার সুযোগই না এটা এমন একটা গুণার যে গুণাটা গুণায় কাবের মধ্যে বড় বড় যে সাতটা আছে কাবের মধ্যে সাতটা আছে বড় বড় তাহলে একটা হলো সুদ বর্জন করবেন আপনারা হ্যাঁ পত্রিকা এসে গেছে আপনার পত্রিকা নিয়ে নেবেন